وَمَنْ يُطْعِ اللَّهُ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا أما بعد فإن خير الهاديث كتاب الله وخير الهديه دي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدثاتها وكل مهدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ربشه لي صدري وإسر لي أمري وحل الأقدة من لساني يفقه قولي أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم সম্মানিত শ্রোতা মন্ডলি আল্লাহর আলমিনা প্রশংসা গুনগান আর বি খুদ্বাই খুদ্ুল হাজাই পেশ করে এবং তার সাথে সাথে রসুরুল্লাহ সাল্লাহ সাল্লামের উপর সালাম পেশ করে আপনাদেরকে জানায় মোবারকবাদ যে আল্লাহাকবুল্লা আলমিন আপনাদেরকে এই মোবারক সরজমিনে বাল্লা তৌহিদ তৌহিদের দেশে বলাদুসন্না সন্নতের দেশে আল্লাহ পা আকরবুল আলমিন কিছু সময় কাটাবার সুযোগ দান করেছেন বুন আলহামদুলিল্লাহ আল্লাহ পাখের এরপরে শুক্রিয়া হচ্ছে এই ক্ষেত্রে যে আল্লাহ আকরবুল আলমিন আপনাকে হারমাইন শরিফেনের প্রতিবেশী করেছেন আল্লাহ পাখের শুক্রিয়া আদায় করেন যে সহজেই অল্প পয়সাতেই আপনি মাকাতুল মোকরমা মদিনা মনাওয়ারা পৌঁছিতে পারছেন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 তারপরে এখান থেকে হজমরা বেশি বেশি নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে কারণ আপনি আল্লাহর ঘরের কাছে আছেন তারপরে এখান থেকে হালাল লুজি আপনাকে নিয়ে যেতে হবে আল্লাহ পাকব্বুল্লা আলমিন আমাদের হালালে যেন বরকত দান করেন আর হারাম কথা কাজ থেকে রিজিক থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ পাকরব্বুল্লাহ আলমিনের সানা শুক্রিয়ার পরে যদি আল্লাহর বান্দাদের শুক্রিয়া আদায় না করা হয় তাহলে আল্লাহ পাকের শুক্রিয় অসম্পন্ন থাকবে পে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়াসাল্লাম বলেছেন মাল্লাম নাশকরিল্লাহ যারা আল্লাহ পাকের যারা মানুষের সুক্রিয়া আদায় না করে তার আল্লাহ পাকেও পুরোপুরি সুক্রিয় আদায় করে না মানুষের যদি সুক্রিয় আদায় করা তৌফিক না হয় চোখের সামনে দেখে এবং মানুষকে মানুষ সামনে দেখলে চক্ষু লজ্জাও থাকে তো মানুষের শুক্রিয়া যদি আদায় করার তৌফিক না হয় অর্থাৎ শুক্রিয়া আদায় না করে ওই রকমের মন মেজাজ না থাকে যে শুক্রিয়া আদায় করব যার নন খেয়েছি তার গুণ গাইব এই সুক্রিয়া যদি আদায় না করতে পারে তাহলে আল্লাহ পাখির কি করে সুক্রিয়া আদায় করবে যেটি হচ্ছে ইমান বিল গাইব না দেখে বিশ্বাস আল্লাহ পাকবুল আলমিনা শুক্রিয়ার পরে এই জন্য সুক্রিয় আদায় করি মারকাজুল মালিক খালেদ আল এরশাদির সমস্ত কর্মকর্তাদের ওপর থেকে নিচ পর্যন্ত যে কোনো স্তরের ভাইয়েরা যারা দিনের কাজ করে যাচ্ছেন আর এর পিছনে রয়েছে মোসা সতুল মালিক খালিদ আল খাইরিয়া রহমা উল্লাহ রহমাতন ওয়াসিয়া এই প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানের যারা কর্মকর্তা রয়েছেন দায়িত্বশীল রয়েছেন সকলের সুক্রিয় আদে করি আল্লাহ পকরব্বুল আলমিন তাদের যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের উহের মাখ ফেরাত করেন তাদের কোন আল্লাহ পাক মাফ করে দেন তাদেরকে আল্লাপাক রব্বুল্লা আলমের জান্নাতুল ফির দশ দান করেন আর যারা দুনিয়াতে রয়েছেন তাদের আল্লাহ পাক তাদের দিন দুনিয়ায় বরকত দান করেন ইমান আমলে বরকত দান করেন শরীর স্বাস্থ্যে আল্লাহ পাক বরকত দান করেন এরপরে আমার বিষয়ের দিকে আসব আর তার সাথে সাথে আপনাদেরও যদি শুক্রিয়া আদায় না করি অকৃতজ্ঞতা হবে না সুক্রী হবে যে আল্লাহ ফকরাবুল আলমিন তৌফিক দান করেছেন এখানে দিনের উদ্দেশ্যে দিন শিখব কোনো ভাই এসছে দিনের কথা বলার জন্য আর কোনো ভাইয়েরা এসেছেন দিনের কথা জানার জন্য শিখার জন্য আল্লাহ ফকরাবুল আলমিন আমাদের এই কাজে যেন এখলাশ দান করেন কর্পত দান করেন আমাদের সার্বিক আল্লাহা কল্যাণ দান করেন আহলে সোন জামাতের আকিদার ওপর বড় বড় কিতাব লিখা হয়েছে সুতরাং এক ঘন্টার আলোচনায় আহলে সন্নাতাল জামাতের আকিদা পেশ করব এটা আমার পক্ষে অসম্ভব তবে विषय सम्पर्पेशना चाबी दिए चाबी आहल सन जम आकी घर रे घर प्रवेश करते लाइब्रेरी रही लाइब्रेर प्रवेश करते आकदा सही मानहाल सही पथ ग्रहण करते हम उद्देश्य ए और यल्प समय आलोचन आहल जमाते सब आकीदे जिनेबकि मुखस्बु संशोधन कराते संशोधन प्रयोजन रहा प्रत्येक संशोधन प्रयोजन र्भव ना ये हम मौलिक विषय गुलि खूब संक्षेपे जब आल्लाकरबुल आलमीन जानको भलो कथा बार तौफिक दान करें भलो कथा शौफिक दान करें भलो कथार अनुसरणे तौफिक दान करें ज्ञानी वही सब लोक আল্লাপাত কি বলেছেন আর তাঁর রসুল সাল্লো আলাইহাল্লাম কি বলেছেন এগুলি হচ্ছে ভালো কথা ভালো কথা অনুসরণ করে ফয়াত্তা বেউন শোনার পরে ভালো কথাগুলি মেনে চলে অনুসরণ করে আল্লাহ পাক আমাদের যেন সেই দলে সামিল করে নেন আল্লাহ পাক রব্বুল আলমিন সুরায় আরাফের আয়াত নম্বর একশো তে সাত করছেন অমিম্মান উম্মাহ আমি যাদেরকে সৃষ্টি করেছি তাদের মধ্যে একটি দল রয়েছে তাহলে আল্লাহ যেসব মানুষকে সৃষ্টি করেছেন যেসব জেনকে সৃষ্টি করেছেন তার ইবাদতবন্দীগীর জন্য মানুষ আর জেনকে সৃষ্টি করা হয়েছে সকলে তাহলে এই দলে সামিল না এই জন্য মিন দিয়ে আল্লাহ কাকরুল এখানে এই বিষয়টি উল্লেখ করেছেন মিন বা যারা গ্রামার বুঝেন খালাক না উম্মা যাদেরকে আমি সৃষ্টি করেছি মানুষ আর দেন থেকে এদের মধ্যে এক দল রয়েছে একটি উম্মাত রয়েছে ইয়াহদুন আল হক যারা সত্যের সন্ধান দিয়ে তের দিক নির্দেশনা দিয়ে থাকে সত্যের রাস্তা হকের রাস্তা দেখিয়ে থাকে হক পথে পরিচালিত করে থাকে হকের দিকে মানুষকে চলার জন্য উৎসাহিত করে সেই রাস্তা তাদের সামনে খোলার চেষ্টা করি যে মানুষের সামনে হকের রাস্তা খুলে যাক কোরআনিকিমের রাস্তা খুলে যাক রসুল্লাহ সাল্লাহ ইসলামের হাদিসের রাস্তা খুলে যাক সাহাবাইকেরামদের আমলের রাস্তা খুলে যাক আর আজকের মুসলিমরা ওই রকমে মুসলিম হোক রকম মুসলিমরা ছিলেন নব করিম সাল্লা ইসলামের জামানায় সাহাবাইকেরামদের জামানায় তাবে ইন্দের জামানায় তাবা তাবে ইন্দের জামানায় স্বর্ণ জুড়ে সেই ইসলামের দিকে ফিরে আসুক নিজের নিজের সংশোধন করি আল্লাহ পাক বলছেন যে একটা দল থাকবে পাকের সৃষ্টি থেকে যারা ইহাদ সত্য দিয়ে তারা হিদায়ত করবে হক কথার দিকে রাস্তা দেখাবে অবেহ ইয়া দিলুন এবং সত্য দিয়ে হক দিয়েই তারা ইনসাফ করবে বিচার করবে সমস্যার সমাধান করবে আর আল্লা কাপ রবুল্লাহ আলমিন এই আয়াতে একটি উম্মাতের কথা একটি জামাতের কথা বলেছেন সারা বিশ্বের সমস্ত মানুষের কথা বলেননি একটি দলের কথা বলেছেন আল্লাহাক ফিরকা বলেননি ফিরকা বলেননি ফিরকা ফারাকা ফরক থেকে যে বিচ্ছিন্ন হয়ে চলে যায় আসল পথ থেকে বিচ্ছিন্ন হয়ে ডানে চলে যায় এটা ফিরকা হতে পারে কিন্তু ওম্মা যেটি আসল পথে পরিচালিত রয়েছে যে পথের ওপর পিয়া নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম সাহাবাই কেরামদেরকে ছেড়ে গেছেন তারা হক দিয়ে রাস্তা দেখায় আর হক দিয়ে তারা বিচার করে এই দলটির নাম আহলে সুনাতল জামাহ এই দলটির নাম হচ্ছে আহলে সুনাতল জামাহ সেই দলটি মুসলিম অবশ্যই মুসলিম কিন্তু মুসলিমের সাথে মুসলিমদের মাঝে ভেজালও ঢুকেছে অনেক फिर उम्मत बहत्तर टी हाँ जहान्न कथा हादिस तो अपना जाना এই যে একটি জান্নাতের পথে রয়েছে এই একটি দল সম্পর্কে আল্লাহ পাক রব্বুলাল বলছেন যে এই হচ্ছে এরা রাস্তা দেখায় এবং এরা হক দিয়ে সমস্যার সমাধান করে এই হচ্ছে আহলে সন জামাহ নবিয়া করিম সাল্লাহামের জামানায় সকলেই মুসলিম আল্লাহ পাক ওসাম্মা মুসলিমিন বলেছেন মুসলিম সকলে ছিল কারণ তাদের মধ্যে একটি দল ছাড়া দ্বিতীয় কোনো দল ছিল না কোনো দল ছিল না কোন ভ্রান্ত আকিদার মানুষ মুসলিমদের মধ্যে পাওয়া যায়নি মুসলিমদের মধ্যে হইতে পারে কিন্তু মুসলিমদের মধ্যে আকিদার লোক থাকবে এটা ছিল না সে মুসলিমের ভূমিকাতে রয়েছে মকাদ্দমা শাহী মুসলিম যারা শাহী মুসলিম পড়েন খুব লম্বা একটি ভূমিকা রয়েছে এমা মুসলিম রহমতুল্লাহ আলে তাতে প্রখ্যাত তাবি মোহাম্মদ বিন সির রাহমতুল্লাহ আলি যাকে সকলে চিনেন আপনারা তিনি বলছেন যে কানুল আলু না আনিল ইসনাদ সাহাবাইকে আমরা সনদ সম্পর্কে জিজ্ঞাসা কেউ কাউকে করতে না একজন সাহাবি আরেকজন সাহাবি কেন্লাহামের এতেকালের পরে একটা হাদিস শোন এলো কালা রসুল্লাহ সাল্লিম্লা কাজা কাজা রসুল্লাহ সাহেব এই বলেছেন রসরুল্লাহ সাহেব এই করেছেন এই রকম কথা যখন একজন সাহাবি আর একজন সাহাবিকে শোনাত তখন কানু লাইস এমন আইনাত সনদ সম্পর্কে জিজ্ঞেস করতো না যে সূত্রটা কি তোমাকে কে শুনিয়েছে কার কাছ থেকে তুমি শুনেছ তুমি সরাসরি রসুল্লাহ সাহেব থেকে শুনেছ না আর একজন সাহাবি থেকে শুনেছ এইসব জিজ্ঞেস করতো না প্রয়োজন হিসেবে না জিজ্ঞেস করার কারণ সাহাবাহাম সবগুলি নাই পথের পথিক ছিলেন সালাম্মা ওয়াকাতিল কিন্তু বিভিন্ন রকম ফিতনা রয়েছে এগুলো ফিতনা অনেক ছোট দিনের ফিতনার চাইত দিনের ফিতনা সবচেয়ে বড় ফিতনা আর দিনের ফিতনার মধ্যে দিনের সবচেয়ে परीत जिन दिन पुरोपुर शेष हो जाए तल्ला जमीन संग्राम शर्त सपे जिहद चलते थकु जिहद मान ये जेमन एक श्रेणी लोक बुझे যে আমি দু চার কথা শিখলাম আর তারপর রাস্তায় বেরিয়ে পড়লাম আর মুসলিম মুসলিমের বিরুদ্ধে বেরিয়ে পড়লাম এরা বিভ্রান্ত হয়েছে কিন্তু শর্ত সাপেক্ষ বলি আম শাসক যদি বলেন হুকুম দেন তাহলে তখন ঠিক আছে তো যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে সিরক আছে এক কথা আল্লাহ ততক্ষণ বলতো এখানে সবচেয়ে বড় ফিতনা সিরকে বলা হয়েছে যেটা বলতে চাইছি বলছেন ইভিন রহমতুল্লাহ আলাই ফালা কাতিল ফিতনা যখন ফিতনা শুরু হয়ে গেল অর্থাৎ ধর্মের নামে কিছু গুমরাহে শুরু হইল কিছু লোক বাড়াবাড়ি শুরু করলো হলো বাড়াবাড়ি কাবিরা গনা করলে মুসলিমই থাকেন মিথ্যা কথা বললে হ্যাঁ মদ খেলে মুসলিমই থাকেন এই মুসলিম নাকি এইরকম যখন শুরু হল খারিজিদের ফেতনা শুরু হলো এইদিকে আর একটা যারা আহ নবীলামের আহ বংশধর সম্পর্কে অতিরঞ্জন বাড়াবাড়ি করে এই ফেতনা ধর্মের নামে দুই ফেতনা শুরু হলো দুই দিকে তখন সালাফেসালহীন সাহাবাইকেরামরা তাবন্দা সাহাবাইকার শেষ যুগে আর তাব ইন্দির যুগে তারা বলতে লাগে তোমরা যে হাদিস বয়ান করছো হাদিসে তোমাদের থেকে বর্ণনা করছো ওদের নাম উল্লেখ করছে ভাই অনুদারী এলাহালি সন্না তারপরে দেখা হইত যে যাদের নাম উল্লেখ করলে যে আমি অমুকের কাছে শুনেছি অমুকের কাছে শুনেছি অমুক তবে কাছে অমুক তাবের কাছে শুনেছি তবে এদের যুগে যেহেতু ফিতনা ধর্মের নামে শুরু হয়ে গেছিল যদি তারা আহলে সন্নত হইত শব্দ আর বিদাতিদের দিকে লক্ষ্য করে দেখতে বর্ণনাকারী কে বলছে অমুক বিদাতি অমুক অমুক চরমপন্থী যে মুসলিম কে বলে অমুক হচ্ছে বাড়াবাড়ি করে নবীর বংশের মধ্যে আল্লাহর অনুহেত রয়েছে এই হাদিসের তখন যাচাই বাছাই শুরু হলো যে বিষয়টি বলছিলাম যে আহলে সন্ন্যাস নামটি দাবি করিম সালামের সাহবা জামানা থেকে চলে আসছে আহলে সন্ন্য সাথে বিষয়বস্তুতে রয়েছে আল জামা বল জামা জামা মানে হচ্ছে দল জামাত মানে হচ্ছে দল কোন দলটি যেই দলটির মধ্যে কোন ছিল না দিনের ব্যাপারে কোন রকমের গোমরাহি ছিল না সেই দলটি হচ্ছে সাহাবাই কেরামদের দল তাহলে আহলে সন্নত মানে যারা নবী কারিমসালামের সন্ন্যতের অনুসারী আর সাহাবাইকেরামদের পুরো জামাতের অনুসারী তারা হচ্ছে আহলি সুন্নাথ তাহলে আহলে সন্নতের ব্যাখ্যাটা বললাম এখন আকিদা শব্দটি সংক্ষেপে ব্যাখ্যা বলি আকিদা শব্দটি আকদ থেকে আতদ মানে হচ্ছে বন্ধন আকুদ মানে হচ্ছে গ্রন্থি বন্ধন এই জন্য আক্তে নিকাহ বলা হয় বিবাহ বন্ধনকে বিবাহ আক্তে নিকাহ বলা হয় ए का बुझी बांगाले आबदुल बवसा वणिज्य चुक्ति है कैलान बिक्री करवसा वाणिज्य चुक्ति बंधन कथा फाका आपनी क्रय तो शब्द की व्यवहार होलिस्ना बंधन बंधन जो बांधन लेगे जाए बांधन सेक्त बांधन है तो खोला खुब मुश्किल हमसे आकिदार विषय आपनर एम अकाट्टश्वास जपनार अंतर आपनार मगज थ से बेर असम्भव कथा दुनिया धन सम्पदर प्रलोभन दिए आपनारे आकिदा छा जाएरकम धमक दिए शि दिए आगन दिए आकदा के छिनने नाम होकिदा আর এই আকিদায় যদি এমন দুর্বলতা থাকে যে কয়েক পয়সার প্রলোভনে বিক্রি হয়ে যায় দুনিয়ার কোন স্বার্থে বিক্রি হয়ে যায় আকিদাকে বিক্রি করে ফেলে যে দেশে যেখানে যেমন আবহাওয়া সেখানে তেমন অল্প দুনিয়ার স্বার্থে সেই আকিদাকে বিক্রি করে ফেলে তাহলে সেটা আকিদার থাকলো না বন্ধন আর থাকলো না এ হচ্ছে আহলে সুনাত জামাতের আকিদা সম্পর্কে संक्षिप्त भूमिका तरपे विषय गुली सम्पर् आलोचना कर सुरा आराफे आये एक दल सब समय हक पथे थे आयात प्रमाण करकपंथी दल संपर्क सुरा आराफे आल्ला एक सत्तर नम्बर आयाते एक कथा सद तण तर अवस्था कम तब शुदू लेवे चेनब नाम चा जा আহলে সন্নতল জামাতের নাম দিলেই যে আহলে আহলেসন্নতল জামাত হয়ে যাবে এটা মোটেই নয় কারণ আমাদের উপমহাদেশে আহলে সন্নতল জামাত নামটি যারা বেশি বেশি নিজের লেভেল হিসাবে ব্যবহার করে তারা সবচেয়েতে বেশি করে কবর বাজার পূজা করে সন্নি বলে অথবা আহলে সন্নতল জামাত বলে এটি তাদের লেভেল তো লেভেলে কোনো কাজ হয় না আপনার লেভেল যদি সাইনবোর্ড সুন্দর হয় কিন্তু আকি দেয় আল কিতাব কে মজবুত করে ধারণ করে আলকিতাব মানে শুধু কোরআনে করিম নয় মানে আল্লাহ মানে আল্লাহরুল আলমিনের নাজলকিত বিধান কোরআনে করিম এবং কোরআনে করিমের ধরে। এটা হচ্ছে প্রথম জামাতের আদর্শ তারা কোরআন সন্নাকে মজবুত করে ধারণ করে ও আকামুস্ট কোরআন সন্ন্যার অনুসরণের দাবি আমরা কোরআন আমরা চলি না কার অন্ধ অনুসরণ করি না কিন্তু জিজ্ঞেস করেন যে পাঁচ নামাজ পড়েন আল্লাহ কবর মাজার পূজা করি না আমরা মিলাদ টিলাত করি না ওরা আহলে স্লের জামাত নয় তাই আল্লাহ ওয়াকামুসাল আয়াতের কথা বলছে কোরআনে কেরিমের কথা বলছি ওয়াকামুসাল্লাহ তারা সলাহ তো করে সলাদ কায়েমের বেশ কয়েকটি দিক রয়েছে সবগুলি দিক পূর্ণ করলে সলাদ কায়েম করা হয় তাহলে যারা করাণ সন্নাকে মজবুত করে ধারণ করে এবং সলাদ কায়েম করে এরা কারা এরা হচ্ছে এদের নাম হচ্ছে মুসলিহীন এদের নাম সংস্কারক আল্লাহবাব ইন্না আল্লাহ নজি আজরাল মুসলিহীন নিঃসন্দেহে যারা মুসলিহীন যারা সংস্কারক যারা সংস্কার করতে চায় সংশোধন করতে চায় পরান সন্ন্যার দিকে ফিরিয়ে নিয়ে এসে মানুষের संशोधन संशोधन तूल चले गए भूलत बंदी भूल नाम पढ़े जरा संशोधन करते चाय एरा हमलहन मुस्लिहन संस्कारकदान रही बदला रेष्ट कर आल्लापा যারা মজবুত করে ধরে আর সলাম করে আর আয়াতের শেষে বললেন ইসলাম করার যোগ্যতা এদের রয়েছে যাদের সাহি আকিদা সহি মনহাত যারা সাহাবাই কিরামদের তালিকায় রয়েছে এবং তার সাথে সাথে পাঁচ সলাদ কায়েম করে ওইভাবে যেভাবে রসর নারীদেরকে করেছেন একটি হাদিসে কোথায় কথা বলেননি যে পুরুষরা তোমরা সাল্লুকামার আয় তুমনি ওসাল্লি যেমন আমাকে সলা তাদে করতে দেখলে তেমন তোমরা সলা তাদের নামাজ পড়ো আর তোমার বিবি তোমার মেয়ে তোমার মা কালা বনের ওদেরকে বললো যে আমার আয়সার মতো নামাজ পড়ে ফাতেমার মতো নামাজ পড়ে কোথাও আছে কি কোথাও নেই তারপরে নবিয়ে করিম সাল্লাহ আলী আসসালাম রসুল হয়ে এসেছেন শুধু পুরুষদের জন্য না মহিলাদের জন্য সবার জন্য এসেছেন সুতরাং আল্লাহুল আলমিন যেখানে অনুসরণ করতে বলেছেন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 তারা সবাইকে জড়াবার চেষ্টা করবে গড়ার চেষ্টা করবে ভাঙচুরের চেষ্টা করবে না বিচ্ছিন্নতা থেকে তারা দূরে থাকবে না আকিদার ক্ষেত্রে বিচ্ছিন্নতা থাকবে না এবাদতের ক্ষেত্রে বিচ্ছিন্নতা থাকবে না অনসরণের ক্ষেত্রে মানহাজের ক্ষেত্রে বিচ্ছিন্নতা থাকবে আর কালিমা তাই বা লাহিল্লাহ আর মোহাম্মদ রসুল্লাহ এই যে দুটি শাহাদ দিচ্ছে আসাদাহ্লাহ ওয়াসাদ মোহাম্মদ রসুল্লাহ বা আব্দুহ রসুল এই দুটোতে আকিদা আর মানহাজ শিখানো হয়েছে আকিদা শিখানো হয়েছে আল্লাহ ছাড়া কোন সত্য মাহুদ নেই আর মোহাম্মদ রসুল্লাহ এতে শিখানো হয়েছে মানহাজ মন যখন আল্লাহর রসুল তখন আপনার পথটা হবে রসুলের পথ আপনি কোন রাস্তায় চলবেন কোন রাস্তায় বাদবন্দী করবেন কোন আকিদা রাখবেন যে আকিদার ওপর সাহাবাহীকে আমদারিকে ছেড়ে গেছেন রসুল্লাহ আল্লাপাক সুরায় আমার আট নব্বই বিরানব্বই সাত করেছেন উম্মত উম্মত দেহ এই উম্মত হচ্ছে একটি উম্মত এক উম্মত আর আমি তোমাদের প্রতিপাদবেন আল্লাহরুল আলমিন আরো সে সমন্বত আর একদল বলবেন না আল্লাহ কলবে কলবে আর একদল বলবেন যে সর্বত্র বিরাজমান সবকিছুতে বিরাজমান আর বলে আমরা অসম্ভব কথা এত অনৈক্য থাকে তাহলে জামা করো শুধু না জামা করো এইসব এবার সম্ভব না সবগুলিকে জমা করতে হবে কোরআন সুন্নার ভিত্তিতে আহলে সুন জামাত কোরআন শুননার ভিত্তিতে জামা করে সংখ্যার দিক থেকে দল ছোট হলেও যারা তাদের দিনকে তাদের ইমান ইসলামকে তাদের আকিদাকে ছিন্ন ভিন্ন করেছে মুসলিমরা বহু আকিদার আকিদার শেষ নাই এক এক তরিকার লোকের এক এক রকমের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 সাল্লাহিসাল্লাম তোমাদের তাদের সাথে কোন সম্পর্ক নেই এজন আহলে সোন জামাতের মানহাজ হচ্ছে যে সবাইকে একত্রিত করার চেষ্টা করবে আল্লাহ পাক আমাদেরকে যেন সার্বিক ক্ষেত্রে তফিক দান করে আহলে সোন জামাতের আরো নাম হাদিসে রয়েছে একটি হচ্ছে আলফিরকা নাজিয়া নাজাত প্রাপ্ত দল মুক্তিপ্রাপ্ত আর একটি নাম হচ্ছে আতায়ফ আল মানুষ তোরা সাহায্যপ্রাপ্ত দল জামাত পিয়ন মাহমুদ রসুল্লাহ সাল্লাহামের হাদিস যেদিকে একটু আগে ইঙ্গিত করেছিলাম জিজ্ঞেস করলেন যে আলু মানি রসুল তাহলে ওই একটি দল ওরা কারা ওই লোকগুলির গুণ কি নাম জিজ্ঞেস করি না যারা আমি রসল পথের সালিস আছি এই রকম পথের উপর থাকবে আর আমার সাহাবাইমার যেই পথের সেই রকম পথের ওপর থাকবে তাহলে আপনার প্রত্যেকটি আকিদার ক্ষেত্রে আপনার আকিদাকে মিলাবে রসর উল্লাহ সাল্লা আকিদার সাথে সাহাবাই কেরামদের আকিদার সাথে হাদিস পড়ে দেখুন তো আপনি সন্দেহ মৃত আর আমাদের দেশের অধিকাংশ দলগুলি ফিরকাগুলি বলে থাকে যে হায়াতুন নবী আহ মহতুন নবী বললে বেদবি হয়ে গেল হ্যাঁ রসুলের সাথে বেদবি করলো আর সাথে বিয়াদবি করা মানে প্রভরী কাজ হয়ে গেল যদি সত্যি বেহাদবি হয় তাহলে ইসলামী থাকে না কি বিয়দি হয়েছে না মায়ের সাথে আল্লাহবি শিখেছে যে মা তা রসুল্লাহ ভাই না কে নাতি আমার কোলে এল করেছেন চিন্তা করুন আপনি তো এইরকম বহু বিষয় রয়েছে যেই ক্ষেত্রে বিভ্রান্তিক শিকার হয়েছে এই একটি এই দলের নাম হচ্ছে নাম হচ্ছে মনসুরা সাহায্যপ্রাপ্ত দল আলাল হক আর সত্যের ওপর তারা বিজয়ী থাকবে সির উঁচু করে থাকবে এত যে চেপে দেওয়ার চেষ্টা করা হচ্ছে কিন্তু যত চাপার চেষ্টা করা হচ্ছে এটা ইসলামের গুণ এটা সেই আকিদার গুণ নাহি দাওয়া ওগে ওতনাহি মরে গা উর্দুতে কবিতা রয়েছে যে ইসলাম ইসলাম কি ফিতরত মে কুদরতামের প্রকৃতিতে নেচারে আল্লা আল্লাহ এমন এক শক্তি দিয়েছেন রেখেছেন যে যত চাপার চেষ্টা করবে যত দমন করার চেষ্টা করবে উতনই রেগা দেখুন পশ্চিমা দেশে রসুরাহ সাল্লাহ বিরুদ্ধে কত কি করা হচ্ছে ব্যঙ্গচিত্র ফিল্ম ইত্যাদি কিন্তু সেখানে বেশি ইসলাম গ্রহণ করছে আর তারা অন্ধ হয়ে না কিছু কিছু ডোবে না যে কোন কিছু পাওয়া যাবে যে মুসলিম দেশে কিছু পাবো স্বার্থ আছে কোন স্বার্থ নেই আল্লাহ সন্তুষ্টি ছাড়া আর পরকালে মুক্তি ছাড়া আমাদের রব এক আমাদের রসুল এক আমাদের দিন এক আমাদের কিবলা এক সুতরাং আমরা যদি এক হয়ে যেতাম কতই না ভালো হইত এই কথাটি কবি ইকবালের কথাই রয়েছে যে কত যে ভালো হইত যে আমাদের সবকিছু এক থাকা সত্ত্বেও এমনকি একসাথে আমরা জামাত সহকার আমাদের আল্লাহ সংশোধনের তফিক দান করে এই আহ জামাত এই দলটি কখন থেকে সৃষ্টি হইল কখন সৃষ্টি হলো নবী করিম সাল্লাহিস্লামের জামানায় ছিল না সাহবা জামানায় ছিল না তাবাইন্দের জামানায় ছিল না পরে অথবা বা আরো পরে বা আজকাল শুরু হয়েছে এই সম্পর্কে তিনি বলছেন মজাহাবন কদিমন জামাতের মজহ রাস্তা মজহ মানে চলার রাস্তা যাওয়ার রাস্তা মানে যাওয়া আর মজহাম মানে যাওয়ার চলার পথ তো আহলে সন্ন্যতাল জামাতের এই পথ এই রাস্তা সেরাতে মুস্তাকিম যেটি সুরে ফাতে বলা হয়েছে সেটা হচ্ছে মাহাবুন কদিম খুব প্রাচীন মাজাব খুব প্রাচীন মারুফুন আর যেটা সবার জানা একজন মুসলিম কোরআন সন্না পড়লে আর সিরাতুন নবী পড়লে আর সাহবা কেরমদের ইতিহাস পড়লে তাদের জীবনী পড়লে স্পষ্ট বুঝতে পারবে মারুফ প্রসিদ্ধ তা বলে নয়ালেকের পরে না আল্লাহ পাক আবু হানিফা কে মালিক কে সাফিক কে আহম্মদ কে তাদের পয়দা করার পূর্বে থেকে আলিস জামাতের মজাব ছিল তাহলে বোঝা গেল যে তাদের পরে মজাব আসলো এসব কথা বলা হয়নি তারপর আরো বলছেন তিনি যে এই আহলে সন্ন্যতুল জামাতের মজাহাবাহাবা ইকরামদের মজাব সাহাবা ইকরামরা তারা কি ছিলেন মুসলিমের সাথে ছিলেন তারা আহলে ছিলেন তার সাথে গ্রহণ করেছেন আর কেউ যদি এই আহলে জামাতের পথের মনহাজের রাস্তার বিরোধিতা করে কানা মুক্ত তাহলে আহলে সোনা নিকট সেই ব্যক্তি মুক্তি বলে বি যদি একমত হয়ে যান কোন ক্ষেত্রে প্রমাণিত রয়েছে যে আমার উম্মত পুরো উম্মত शुते सब भूल चले गई चार पांच जन बद गुमरा वर सहबाई के तार जमतर शुरोमणी छह सन्ना দ্বিতীয় খন্ড ছয়শ এক পৃষ্ঠায় স্তম্ভ বলি আর ইমানের স্তম্ভ আলহামদুলিল্লাহ আপনাদের জানাই আছে আর আমরা বলি জানা আছি কিন্তু অনেক ভাইকে যখন একা করে জিজ্ঞাসা করি সুভান কেউ বলে পাঁচটি কেউ বলে সাতটি ইমানের স্তম্ভ কয়টি তো ইসলামের স্তম্ভ বলে আর না হলে ওই যে মন্ত্রের মতো করেছে ইমানে মুফসালি করে সাতটা করিয়ে দেয় আরেকটা করে দিল কেউ সাতটা বলে কেউ পাঁচটা বলে জিজ্ঞাসা করে ইমানের কথা ইমানের স্তম্ভকে দিয়ে বলে ইসলামের কথা ইসলামের স্তম্ভ জিজ্ঞাসা করলে বলে ইমানের কথা ইসলামের প্রথম স্তম্ভকে জিজ্ঞাসা করা হয় তো বলে ইসলামের স্তম্ভ কালেমা বিশ্বাস করো কালেমা বিশ্বাস করো তো কালেমা বিশ্বাস করো তো ইমান বিলাম ইমানের স্তম্ভ হচ্ছে কয়টি ছয়টি ছয়টি এমন স্কলার রয়েছে যারা তকদিরকে আউট করিতেছে বলছে ইমানের ইসলাম হচ্ছে আরো একাধিক আয়াত রয়েছে তকদির সম্পর্কে আর তারপরে করিম সাল্লাহ আলি সাল্লামের সেই মুসলিমের হাদিস জিবুর আলী ইসলামের হাদিস যে বলেছে যেটা প্রসিদ্ধ হাদিস জিবুরুল আলী ইসলামের সেই জিজ্ঞাসা করছেন পাঁচটি প্রশ্ন তার একটি হচ্ছে মাল ইসলাম ইয়ারসুল্লাহ মাল ইমান্লাহ ইমান কি তো ইমান বলতে গিয়ে তার প্রসিদ্ধ কিতাব রয়েছে আমি নাম বলতে চাই না সংশোধন করতে চাই যাতে করে আমরা সংশোধন করি যে ইমান স্তম্ভ তার কাছে ছয়টি নয় পাঁচটি তকদিরকে বের করে তো পাঁচটিও না আর সাতটিও না ছয়টি হচ্ছে ইমানের স্তম্ভ এটা হচ্ছে আহলে সনাত জামাতের আকি কারণ তারা করি কেরিমের অনুসারী আর তকদির কথা আল্লাপা সুরে কামারে সাদ করেছেন অসংখ্য হাতিস তকদির সম্পর্কে সুতরাং তকদির ইমানের ছয় নম্বর স্তম্ভ छयसे आहलिजर जो आकदा रहीदारित और एर ओपर भीत बहु विश्वास भी भी जी सही आकीदादा आकीदा, सही विशुद्ध आकीदा अल्लाइम अब्दुल अलज रतल्ला आल एक प्रसिद्ध कितब रही कितब देते तो छोटे अत्यंत गुरुतपूर्णा तो सही दुह सहीदापंथी विषय समूह সম্পর্কে তাতে ইঙ্গিতে সব বিষয়গুলি উল্লেখ করা হয়েছে সংক্ষেপে সেগুলিও জানতে পারবেন তো প্রথম বিষয়টি ছিল আল্লাহর প্রতি ইমানের আল্লাহর প্রতি ইমানের ক্ষেত্রে আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করতে হবে সংক্ষেপে বলে যে আল্লাহ পাকের रबुबियर क्षेत्र आनी क्योंकि रबुबिय रबुबियत बुजले बुजी ना आसमा सेफा तो अर्थ बिकृति घटाई आल्ला हाथ मान कुेहरा मैंने सत्ता আহ ইত্যাদি ইত্যাদি তাহলে আপনার ইমানের প্রথম স্তম্ভে গলদ রয়েছে যা সংশোধন করা একজন মুসলিমের জন্য নামাজ আর অন্য এবাদত বন্দী যত এবাদত বন্দীগী রয়েছে আর যত আখলাকিয়াত রয়েছে মামলাত রয়েছে সব কিছুর আগে জানা ফরজ এবং তার সংশোধন করা ফরজ তো এই বিষয়গুলি সংক্ষেপে আপনাদের সামনে পেশ করলাম এমাম মালিক রহমতুল্লাহ আল কাছে কোনো লোক এসে জিজ্ঞেস করে আল্লাহ পাকবুল আলমিনের আরসের উপর সমুন্নত হওয়া সম্পর্কে ইস্তি সম্পর্কে সোহেল আলী রহমতুল্লাহ আলাই ইস্তি ইস্তি আল্লাহের সমন আস্তিমের সাত আটটি আয়াত রয়েছে এই ইস্তফা আল্লাহ আরসের উপর ইস্তফা ইস্তফা মানে কি একদল বিকৃত এই ঘটায় বলছে আল্লাহাক আর ক্ষমতা পেয়েছেন যেমন কোন শাসক এর আগে ক্ষমতায় ছিল এখন ক্ষমতা পেয়েছি ইস্তার অর্থ ভ্রান্ত পথ ভ্রান্ত আকিদে ইস্তাওয়াল আল্লাহ ফকরবুল আল আলা ওয়ার তাফা সমুন্নত যখন ইসতে সম্পর্কে জিজ্ঞাসা করা হয় তিনি বিকৃতি ঘটাননি চার এমামের প্রসিদ্ধ এমাম এম আল রহমতুল্লাহ মদিনার ইমামা আজকালকার জন্য সাহেবদের মত না আর আমাদের মতো লোক না ছোট তালেবে এলেম আর সবাই ফতোয়া দেয় খালি হাতে ফিরিয়ে দেয় না আপনাকে আর জিজ্ঞাসা করে আর যার যত কম বিদ্যা তার কাছে তত বেশি পতুয়া পাবেন কারণ তার বুঝতে পারে না যে আমার এল এম আর যার বেশি বিদ্যা বুঝতে পারছে না অতীত অল্পই আছে আমার কাছে এমাম মালিক রহমতোল্লাহ সম্পর্কে সেই যুগে প্রসিদ্ধ ছিল এই কথাটি সেটা হচ্ছে লাইফতা মালিক বিল মাদিনে যতদিন পর্যন্ত এমাম মালিক মোদিনাই রয়েছেন কারো ফতোয়া দেওয়ার অধিকার নেই অথচ মোদিনাই সেই যুগে আজকাল বড় বড় আলমা বা তার সহ ছিলেন কিন্তু এমাম মালিক যেখানে বেঁচে আছেন আর কেউ ফতোয়া দেবে না এই ছিল ঐক্য যে এমাম মালিকের অপেক্ষায় থাকুক হ্যাঁ যাতে করে অনৈক্য সৃষ্টি না হয় পাঁচজন পাঁচ রকম ফতোয়া দিলে আর ঝগড়া শুরু হয়ে গেল এইরকম ফেতনার সৃষ্টি না তখন জিজ্ঞাসা করা আরো সে সমুন্নত হওয়া সম্পর্কে তখন তিনি জানা নেই আর রসুল কেউ একজন জিজ্ঞেস করেন রসুল্লাহাম কে যে রসুল আল্লাহ আল্লাহ আরো তো কেমন করে এ কথা জিজ্ঞেস করেননি সুতরাং কেউ যদি জিজ্ঞেস করে এটা হচ্ছে বিদ্যার্থীদের পথ সাহাবাই সাহবাহিকদের পথ নয় অল ইমান এবং আল্লাহ আরো সে সমুন্নত এ কথা বিশ্বাস করা ফরজ এ কথা যদি ফরজ হয় আকিদার বিষয়ে তাহলে আল্লাহ সর্বত্র বিরাজমান যে কথা হচ্ছে গমরাহি আল্লাহ প্রত্যেক মানুষের কলবে কলবে কলব আর গমরাহি আল্লাহ আরো সে সমুন্নত অল ইমান আর এই সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা যে কেমন হয়ে আছেন কেমন হয়ে আছেন আমরা চারে বৈশাখ আছি তখন নামলাম খালি হয়ে গেল শূন্য হয়ে গেল আল্লাহ কেমন সে আল্লাহ জিজ্ঞাসা করে তাহলে এরা হচ্ছে বিদাতি আরো প্রখ্যাত একজন এমাম এমাম রবি সেই যুগেরই তাকে জিজ্ঞাসা করা হয় কেফাল ইস্তেমা রবি রাবিয়া তখন বলেন কেফ আল্লাহ তখন জিজ্ঞাসা করে ওই জিজ্ঞাসা যে জিজ্ঞেস করছে যে আল্লাহর ইস্তেফা আল্লাহ আরো সে সমনত কেমন ভাবে আল্লাহ যে আরো সে আছেন কেমন ভাবে আল্লাহ কেমন বলো তুমি জিজ্ঞেস করছে ওকে যে আল্লাহ কেমন বল কেফ আল্লাহ কালাম্মি ওটা তো জানিনা যে আল্লাহ কেমন ওটা বলতে পারবো না তখন রবিয়া বলছে ওয়া আনা আদরি কেফাসে আমি জানি না যে আল্লাহ আরো কেমন ভাবে সমন্বত যেমন তুমি জানো না যে আল্লাহ কেমন তেমন আমিও জানি না যে আল্লাহ আরো কেমন করে আছেন কেমন ভাবে সমুন্নত আমি জানিনা এই ছিল সালাহ রাকিদা আল্লাহ পাক সম্পর্কে তারপরে ফেরিস্তাদের প্রতি বিস্তারিত সংক্ষিপ্ত যেইভাবে কোরআনে মহাদিস এসছে আহ যতটুকু যাদের নাম উল্লেখ করা হয়েছে নাম নিয়ে বিশ্বাস করবো যাদের নাম উল্লেখ করা হয়নি আল্লাহ পাকের অসংখ্য ফেরিস্তমাই আলম জুন উদ্দার রব্বিকা ইল্লাহ সুরাত আল্লাহ পাকের স্বাদ করেছেন এগুলো বিশ্বাস করবো আল্লাহ রব্বুল আলমিনের নাজল কি তো বিশ্বাস করবো সংক্ষিপ্ত বিশ্বাস আগের কিতাবি আল্লাহ থেকে বাইবেল থেকে তরাতিন ইত্যাদি থেকে কিন্তু কোরআনে করিমের হেফাজতের দায়িত্ব আল্লাহ স্বয়ং নিজেই নিয়েছে ইন্না জিকরা ওয়া ইন্হ হাফেজ আর বিস্তারিত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 এইরকমই রসুলগণকে সংক্ষিপ্ত ভাবে সকল রসুলকে লানিমে সুরাত আমরা রসুলদের মাঝে কোন পার্থক্য করি না। ভালো করে দেখুন যে এই মুসলিম উম্মা যে মধ্যমপন্থী ওম্মদ এবং আহ শ্রেষ্ঠ এর বাস্তব প্রমাণ যে উম্মতে মুসলিম আর কোন মুসলিমকে পাবেন না ইসলামের ইতিহাসে সে মুসলিম নয় একটা কথা যদি সমালোচনা করি, কোন নবী বা মিথ্যা মুখোপাধ্যায় তার সে মুসলিম থাকতে পারে না এটা হচ্ছে আহলে সন্ন্যত জামাত মুসলিমদের আকিদা আর এটা হচ্ছে মানহাজ পক্ষান্তরে যারা দাবিদার যে আমরা মোসাকে মানি ঈসাকে মানি আমরা তারা ইসলামের কত রকমের অবমাননা করছে আর কত রকমের সম্পর্কে সামান্য যদি ঘৃণা থাকে তাহলে সমস্ত রসলকে আমরা সংক্ষিপ্ত ভাবে বিশ্বাস করি যাদের নাম জেনেছি নাম জেনে যাদের নাম যাই না আল্লাপাক অসংখ্য নবী পাঠিয়েছেন যাদের কথা আমরা জানি না তবে আল্লাহ বলেছেন যেমান অর্থাৎ রসুল্লাহ আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে উসমায় হাসান আল্লাহ হাসানা এই হচ্ছে রসুলগনের প্রতি ইমান তারপরে প্রতি ইমান পরকালের মদ থেকে শুরু করে জান্নাত জাহান্ন পর্যন্ত যতগুলি ক্ষেত্র রয়েছে স্তর রয়েছে যা করি বর্ণনা করা হয়েছে বর্ণনা করা হয়েছে সেই হাদিসে সবগুলি আলিস মতাল জামাত বিশ্বাস করে তার মধ্যে কবরের পরীক্ষা রয়েছে কবরের আজাব রয়েছে কবরের নিয়ামত রয়েছে ইত্যাদি হিসাব রয়েছে হাসর রয়েছে আমল ওজন করা রয়েছে পুল রয়েছে ইত্যাদি সব কিছু বিশ্বাস করে জান্নাত জাহান নামে এবং জান্নাত জাহান নামে যে সব কিছু বিশ্বাস করে আর যদি কেউ না জানে আর সে ফিতরাতের ওপর থাকে বেশি জানে বিস্তারিত জানে কিন্তু সে তার প্রকৃতির ওপর আল্লাহ যা বলেছেন রসুল যা বলেছেন তা বিশ্বাস করি আলিসা মুসলিম क्योंकि पहुंचल के कथा ना विश्वास कर इमान के अस्वीकार कर लमान अंश को अस्वीकार कर लगे पुरेटे अस्वीकार जम एक गुण हारा मध्यमपन्थी तने एकदल पथभ्रष्ट हो वामे एक पथभ्रष्ट होती गुमरा पथभ्रष्ट होत बाड़ाबाड़ी गुमरा এইভাবে দুটি দল গানে বামে গুমরা হয়ে গেছে আল্লাহ ফাকর্বুল আলমিন ওম্মতে মুসলেমার যারা আহলেসোন জামাত এই দলকে তৌফিক দান করেছেন কোরআন সন্নার অনুসরণের আল্লাহ বাকরবুল আলমিন সম্পর্কে এবং যেসব বিষয় সম্পর্কে আকিদা যা রাখতে বলেছেন আল্লাহ ফাকরবুল আলম তা বিশ্বাস করে রসুল্লাহ যা বলেছেন তা বিশ্বাস করে এবং যেইভাবে এবাদতবন্দী করতে বলা হয়েছে এবাদতবন্দি করে তাতে বাড়াবাড়ি করে না করাহানে মহাদিসের অনুসরণ করে পক্ষান একদল বাড়াবাড়ি করেছে বাড়াবাড়ি বিভিন্ন ক্ষেত্রে বাড়াবাড়ি করে একদল সিরকে লিপ্ত হয়েছে ধর্মের নামে যারা গোমরা হয়েছে বাড়াবাড়ি করে একদল বিদাতে লিপ্ত হয়েছে বাড়াবাড়ি করে একদল রাস্তা নিয়েছে মুসলিমের ক্ষেত্রে তাদের ফতোয়া বেশি শক্ত মুসলিমের মুসলিমকে কাফের বলার ক্ষেত্রে তাদের ফতোয়া বেশি শক্ত কাফের বলার ক্ষেত্রে আবার ওই আগের ফতুয়াই আছে যে কাফের কে কাফের বলা যাবে না আমাদের সাথে এটা কথা হ্যাঁ কাবের কে কাবের বলা যাবে না হ্যাঁ ওটা ঠিক আছে ওদের আছে যেসব লক্ষণ করিবে তার একটি হচ্ছে তারা মুসলিমদের খুন করবে আর অমুসলিমদের সম্পর্কে তাদের মাথার ব্যাথা নয় বে নামাজি সম্পর্কে মাথার ব্যথা না যে তাকে নামাজ পড়ে মসজিদ নিয়ে আসি কিন্তু নামাজ পড়তে গিয়ে নামাজ পড়লে মাথার ব্যথা মধ্যমপন্থী ইমানের ক্ষেত্রে একদল খারেজিদের পথ নিয়েছে যে এক টাকা বিদা কন্যা করলে গেল ইসলাম থেকে শেষ বেরিয়ে গেল আর আর একদল বলছে যখন মুসলিম তখন জানাতো পাবই মুরজি একদিকে গুমরা হয়েছে বলে যে মুসলিম যদি কাবিরা গুণা করে তাহলে আল্লাহ ইচ্ছা করলে শাস্তি দেবেন তার ইমান যদি থাকে মূল ইমান যদি ভঙ্গ না করে নষ্ট না করে ইমান ভঙ্গ করে কোনো কিছু তার মধ্যে যদি না পাওয়া যায় নামাজ ত্যাগ না হয় কিন্তু অন্য অন্য কাবিরা রয়েছে তাহলে সে মুসলিম মমিন উনবে ইমানি আর ফার্সবে মাসিয়াতি তার ইমানের কারণে সে মমিন মুসলিম আর ফাঁসে তাকে বললো গোনাগার বললো কারণ সে গনহাই লিপ্ত রয়েছে তখন তারা মর্জিয়া বলছে যে মুসলিম যখন কালেমা পড়েছে তখন সে আবকারের মতো আজকালকার অধিকাংশ মুসলিম বিশেষ করে আমাদের দেশগুলির মুসলিম উপমহাদেশে মুসলিম নাম মর্জিয়া নাই বলুক কিন্তু আকিদা আমলে জীবন যাপনে তাদের ইসলামের ক্ষেত্রে তারা মর্জিয়া মর্জিয়া বলছে লায়দুর মাল ইমান মাসিয়া মুসলিম যখন ইমান যখন আছে তো গুণা করলে মুসলিমের মুরজিয়া নাম নেই কিন্তু মুরজিয়াদের সবগুলো মজুদ রয়েছে বে নামাজিদের মধ্যে আর এইরকমই যারা রোজা রাখে না ফরোজা দেয় করে না জাকাত দেয় না কবিরা গোনা অর যাচ্ছে তোবা নেই সংশোধন নেই আর আশা করে হচ্ছে যে তারা মুসলিম শাসকের আনুগত্য করাকে ফরজ মনে করে মুসলিম শাসক যতক্ষণ পর্যন্ত মুসলিম আছে আর আপনার আমার ফতুয়া দেওয়ার অধিকার নেই যে ফতুয়াবাজি করবেন दल पाके खाती मुस्लिम हो गल दल देखे कत की मुस्लिम शासक जो गुनागारो है গোনাগার হয় আর তাদের ইমান আসল ইমান মৌজুদ রয়েছে ইমান ভঙ্গ করেনি তাদের আনুগত্য করা বৈধ কাজে শুধু ফরোজ অজেব কাজে না আল্লাহ যা ফরজ করেছেন কাজে এমনকি জায়েদ কাজে ট্রাফিক আইন মানবেন আরো যেসব আইন কানুন রয়েছে বৈধ কোরআন এবং হাদিসের সাথে ইসলামের সাথে সাংঘর্ষিক নয় সমস্ত আইনগুলি মুসলিম শাসকের মেনে চলবে যদিও তাকে ধরিস তা না গাছ থেকে নেমে যদি তারা মুসলিম হয় তাদের আইনগুলি মেনে চলা ফরস এই ক্ষেত্রে এক দল গুমরা হয়েছে আরে এরা হচ্ছে দরবারি আলম হ্যাঁ যারা বলে যে মুসলিম এই শাসকা লম্বা ফতুয়া দিয়ে দিল আর দুনিয়া আখেরা সব কিছু করল আর কত লোককে গুমরা করল তো সম্মানিত ভাতৃমণ্ডলী বলছিলাম যে মুসলিম শাসকদের আনুগত্য করা ফরোজ আল্লাহ ফকরব্বুল আলমিন পরানি কেরিমের সুরেনে সাতের স্বাদ করেছেন মিনকুম সুরানেম্বরষাট আল্লাহ ফকরাব্বের স্বাদ করেছেন যে আল্লাহকে মানো আতীয় রাসুলকে মানো বা উলিল আমরে মিনকুম তোমাদের যারা নেতা নেতৃস্থানীয় ব্যক্তি তাদেরকে মানো নেতা আপনার পরিবারের নেতা আপনার বাপ মা বড় ভাই যে আপনার নেতা আপনার প্রতিষ্ঠান যেখানে আপনি চাকরি করছেন যে নেতা রয়েছে আপনার ফরম্যান সুপারভাইজার মদির কফিল অলিল আমি মিনকুম এই করতে করতে ওপরে চলে যান আপনি দুইজন সফরে গেছেন ভাই দুইজন গেলে একজনকে তো আমির বানাই তাই আপনি আমির হ্যাঁ আপনার আমির অলিল রে মিনকুম তো শাসকদের আনুগত্য করতে হবে আল্লাহ আল্লাপা কোরআনে বলেছে। এটা হচ্ছে আলোচনা জামাতের তারিখা তাদের বিরুদ্ধাচরণ করে দুনিয়ার কোনো দেখো তা এবং শুনবে আর মানবে তার কথা শুনবে আর মানবে শাসকের কথা মালিকের কথা বাপের কথা বড় ভাই যদি বাপ বাপ বড় ভাইকে মালিক বানিয়েছেন বড় ভাইয়ের কথা বড় মালিক বানিয়েছেন সে যাকে মালিক বানিয়েছেন আপনি कथाई मानव शनि हाफसी जदिव तुम्हारे ओपर क्यों नेता जाए। जे नेता हब्दुल हाफसी गोलो कितो दास दास आबाद कलो कदित मानते ताकिद कर सार्विक कल्याण रही है ये हमसे आलिस जमतर पथ এই বিষয়টি নতুন কথা না যাদেরকে দরবারে বলছেন তাদের কথা না এই বিষয়টি যা কারি তাইমি রহমতুল্লাহ আলী উল্লেখ করেছেন এমাম ইবনুল কাইম উল্লেখ করেছেন এমাম আহমদ তার আগে উল্লেখ করেছেন এমাম বাগুবীর তার শারসন্নাতে উল্লেখ করেছেন এমাম মুজদ্দেদ শেখুল ইসলাম আহমদ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলিম আজমাই সকলে উল্লেখ করেছেন বিষয়টি যে শাসকদের আনুগত্য করতে হবে একটি কিতাব রয়েছে বাংলায় অনুবাদ হয়েছে মহম্মদ আবদুল্লাহ রহমত উল্লাহ जाहिलियतर आदर्श और इलाम आदर्श दो तुलना मूलक आलोचना कर एक आदर्श की छल्लेख कर বলছেন যে শাসককে বড়ো বড়কে মেনে নিলাম নেতাকে মেনে নিলাম গোত্রের বংশের আমিরকে মেনে নিলাম দেশের শাসককে মেনে নিলাম তার গোলাম হয়ে গেলাম তার দরবারি হয়ে গেলাম তার চামচা হয়ে গেলাম আর তারপরে কাপুরুষ হয়ে গেলাম ইত্যাদি আর যদি বিরোধিতা করতে পারি শাসকের বিরোধিতা করতে পারি বাপের বিরোধিতা করতে পারি করতে পারি, কফিলের বিরোধিতা করতে পারি মদির ফোরম্যান সুপারভাইজার এদের যদি বিরোধিতা করতে পারি তাহলে হ্যাঁ বীরপুরুষ হক কথা বলতে পারে যেখানে সেখানে বলতে পারে হক কথা বলবেন আর হক কিনা প্রথম এটা জানতে হবে আর তারপরে সেটা যদি হক হয় তাহলে আপনার চাইতে বড় রয়েছেন তাদের কাছে পৌঁছে দেন যাতে করে হকটা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যটা কি হকটা পৌঁছে দেওয়ার উদ্দেশ্য হবে সংশোধন করা তাহলে সংশোধন আমি বললে সংশোধন হবে না বরং ক্ষয়ক্ষতি বেশি হবে কেন আমি যদি আমার চাইতে বড় আলেম দিনকে যদি পৌঁছে দিই তাহলে তিনি যদি পৌঁছান তার ভাষায় তাহলে সহজে কাজ হবে সংশোধন হবে এটা হচ্ছে আলে সন্তের তালিকা আহলে সন্তান জামাতের তালিকা এই যে সবাই হইচই করে মালিকের বিরুদ্ধে বলো আর তাহলে संशोधन को दिन संशोधन है यूसुफ कत असंख्य मानुष की एक लाख बीस हजार बला हत लोक खून कर मौसम कर प्रख्यात सहबी रसुल्लामेर अत्यंत पदे पदे सुन्नतर सत्य अनुसार बला নবী সাল্লা সাল্লাম সফরে যেখানে থেমেছেন না ওখানে একটু থেমে গেছেন নবী সাল্লাহিস এখানে একটু বসেছেন বসে গেছেন এখানে কাজে হাজার বসেছেন বসে এত শূন্যতে বাবদ ছিলেন তিনিও নামাজ পড়েছেন যদি কোনো মাসলায় বিরোধিতা হচ্ছে আর সেটা আকিদার বিষয় নাই তাহলে করা আর মতবিরোধ করা আর দল পাখান এটা অনিষ্ট এতে ক্ষয়ক্ষতি বেশি আছে লাভ নেই সুতরাং এই ক্ষেত্রে যা কসরের জায়গায় পুরা নামাজ পড়ছে নামাজ পড়তে তা উসমানজি আল্লাহ বিরোধিতা করিও না এগুলি ছিল সাহাবাই কিরম তারা প্রখ্যাত আবেদ জাহেদাইলি মানে আয়াজ তার উক্তি হিসাবে বর্ণিত হয়েছে এবং এই উক্তিটি হচ্ছে এমাম আহমদ রহমতুল্লাহ তার থেকেও বর্ণিত হয়েছে এক সাথে এই দুই প্রখ্যাত ইমাম আবেদ জাহেদ আল্লাহ পাকের দিনের মুজাহেদ ইমাম আহমদ রহমতুল্লাহ আলের জীবনী যারা পড়েছে যে তিনি কোরআন মখলুক হয়ে যায় পৌরম্ব কুমড়ো হয়ে যায় আব্বাস তাদের এই উক্তিটি শোনেন বলছে লাউ আননি আলম আন্না দা বাতেন মোস্তাজা আমি যদি জানতাম আর এমাম আহমদ রহমতুল্লাহে আলে বলছেন দুই এমাম বলছেন আহমদুল্লাহ আলী মাজমাইন বলছেন কি আমি যদি জানতে পারতাম যে আমার দোয়াটা কবুল হবে তাহলে লাফ আমি নিজের জন্য দোয়া না করে লাফ সুলতান তাহলে শাসকের জন্য দোয়া করতাম তফিকার দাও আর জনগণের কল্যাণ করার তফিক দাও তার সঙ্গী গুলো দোয়া করতাম আর আজকাল পজিটিভ দোয়া নেই তফিক দাও তাদেরকে দিকে ফিরে আসার ত এইসব দোয়া নেই দোয়া কি ধ্বংস হোক এই হোক সেই হোক জান নামে যা সব দোয়া আজকাল এগুলো খারজিদের তরিকা খারজিদের তরিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন কেন তাকে জিজ্ঞেস করে এইটা কেন বললেন যে নিজের জন্য দোয়া না করে আপনি শাসকের জন্য দেশের মালিকের জন্য দোয়া করবেন কেন বলছেন এমা মাহমদ বলছেন যে আমার যদি সংশোধন হয় আমার দোয়াটাতে আমার ফায়দা হয়তো এক আমার ফায়দা হইল বা মাত্র কয়েকটা লোক আমার পরিবারের কয়েকটা লোকের ফায়দা হইল কিন্তু শাসক যদি ভালো মানুষ হয়ে যান কারণ আল্লাহ মাইকেরামদের কথা সারা বিশ্বের সমস্ত মানুষ সারা দেশের সমস্ত মানুষ মেনে নিবে না কখনো তাদের জন্য হ্যাঁ কোরআনের সাথে সুলতানের প্রয়োজন রয়েছে কোরআনের সাথে সাথে कौर कथा शुद्ध वज पर है तेज क्षमता प्रयोजन रे सूत शासक शासक ना दिए शासक जो दुआ करें परामर्श दें दिए जदि संशोधन हुए को देश सम्पर्क है कोई एलिका सम्पर्क है कोग संपर्को प्रेक्षापट के सामने रेखे बिहार सब जोर जो हमार क আমার শুধু ফাইদা হবে আমার দোয়াটা কবুল আমার জন্য যদি হয় তো শুধু আমার ফায়দা হলো আর কারো ফায়দা হলো না কিন্তু যদি শাসকের জন্য দোয়াটা আল্লাহ কবুল করেন আমার দোয়া তাহলে এই দোয়া দিয়ে গোটা দেশবাসীর ফায়দা হবে দেশের সবাই ভালো হয়ে যাবে দেশ ভালো কাজ করবে দেশের মানুষ ভালো কাজ করবে আল্লাহর আসবে আল্লাহর যে কোন যুগে কোন শাসকের সংশোধনের জন্য যদি বিদ্রোহ ঘোষণা করে অস্ত্র ধারণ করে না বলে যদি কোনো দল বের হয় যে বর্তমান শাসককে রাখবো আর তারপরে আমরা দখল করব। বা ভালো লোক ভালো লোককে নিয়ে আসব। এর জন্য যে কোনো যুগে বেরিয়েছে ইসলামের ইতিহাসে তিনি অষ্টম শতাব্দীতে বলছেন তার সামনে ইসলামের কয়েকশো বছর আটশো আটশো বছর ইতিহাস তাই না तो यतिहा धारण कर शासक के उत्खात करते क्षति एत बे फायदार कथा आशा करते क्षतर संख्या अनेक अनेक बस मिनाली इजाली পাপ গুলি দূর করার জন্য যে এই পাপ গুলি যেন দেশে না হয় এই অন্যায় যেন দেশে না হয় এই ইসলাম বিরোধী কাজগুলি যেন দেশে না হয় হ্যাঁ রকম যেন দেশের অবস্থা না হয় এই অবস্থাকে ভালো করার জন্য তারা বিদ্রোহ ঘোষণা করেছিল ভালো আর কি হবে আরো কত যে ক্ষতি হয়েছে ক্ষতি অনেক অনেক হয়েছে বলছেন ঠিক তো অভিজ্ঞতার সাথে আর আমার মতো লোক বলছেন না কে বলছেন আমি এই একটি কথা নিজের বলছি রা শেখুল ইসলাম इने तेमिया रहमतउुल्ला आलही जकले एक वाक्य एमक शत्रा तरह घर आवाज एस एजेद एक संस्कारकेंत जमत ये साहबाई कराम दिमत सम्पर्क मध्य पंथा अवलम्बन करें तर सम्पर्के रकमें बेदबी कथा उल्लेख करें तरह के, करे। के भलोबे तब तेतल कथा सब समय अति भक्ति जदिधे विदातर लक्षण और दुनिया स्वार्थे जदि अति भक्ति है तब चोर लक्षण जरा धर्म नामे अति भक्ति देखे फातिमा केलि केमक के लक्षण केल्लाह कैड़े नहीं दिए दी अति भक्ति विदातर लक्षण हाँ शिल्प विदा जा रा कह तल जमान सुन्ना मानहज मे चले তারা নির্ভর করে তাদের দিনের ক্ষেত্রে তাদের আকিদার ক্ষেত্রে তাদের এবাদতের ক্ষেত্রে ক্ষেত্রে তিনটি ক্ষেত্রে যদি মুসলিম হয়ে যেতে পারেন তাহলে আকিদা সালাহ আকিদা এবাদত বন্দে রসুলের মত আর সাহাবাইকিরামদের মতো আর আখলাক চরিত্র আর আপনার আদান প্রদান ব্যবসা রুজি রেজে কোথায় খরচ করতে হবে কোথা থেকে ইনকাম করতে হবে এটাও যদি তাদের মতো হয়ে যায় তাহলে কামেল মুসলিম হতে পারলেন আহলে সন্ন্যতল জামাত কোরআন সন্ন্যার ওপর আস্থা করে কোরআন সন্ন্যার দলিল ছাড়া তারা চলে না এবং কোরআন সন্না বোঝার ক্ষেত্রে তারা খেয়াল খুশি বুঝে না বরং সালাফে সালেহিনের মানহাজকে সামনে রেখে তারা বুঝে কারণ আজকাল কিছু অল্প বিদ্যওয়ালা পয়দা হয়েছে কিছু আরবি ঠিক করে বুঝে না উর্দু দিয়ে ইসলাম শিখেছে অথবা ইংলিশ দিয়ে ইসলাম শিখেছে অথবা বাংলা দিয়ে ইসলাম শিখেছে কিছুটা আর শিখার পরে এমন এমন ফটো দেওয়া শুরু করে সাহাবাহিক তা এমা বা কেউ জানতেন না এমন এমন কথা বলে আশ্চর্য হয়ে যাবেন আর এই জন্য আল্লাহ আলমানি রহমতুল্লাহ আলী একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আমরা কোরআন শোনার অনুসরীরা কোরআনে করিম মানি চলি আর তার সাথে সাথে তিন নম্বর কথা বলেছেন যে কতটা আমি উল্লেখ করি সেটা হচ্ছে না নেই খুব বেশি বেশি জিকিরের কথা আছে আছে না নেই পুরানিমে দুরূদ পড়ার কথা আছে সল্লু আলী ওসালাম সালাম পড়ার কথা আছে নবীর আছে না নেই আয়তো আয়াত দুদল পেয়ে গেলেন শুরু হইল আর কত রকমের জিকির সোভানকমের দুরুদ দুরুদে মাহি दूर तीन नम्बर शर्त जिकिर जिकिर कर जिकिर कर जिकी टाख तून এই যেই নিয়ে ওরান হাদিস বুঝেছেন এবং আমল করে সেই দৃষ্টিভঙ্গি আপনার হইতে হবে স্বাধীন চিন্তা চেতনা নেই আমি স্বাধীনভাবে বুঝবো আরে ওরা বুঝে বুঝে আমি বুঝব ইসলামের ব্যাখ্যা কোন একটা ব্যাখ্যা করে দিলেনা বললে যে এটাই এটা হচ্ছে ইসলাম না চলবে না আপনাকে যেমন ছিলেন তারা এই আয়াত থেকে কি বুঝেছেন দূরদের ক্ষেত্রে ক্ষেত্রে আর একটা বিরাজিত আমাদের সম্মিলিত এক সাথে মোহাবতের সাথে আল্লাহ করে আপনারা পড়ছেন আমি পানি খাচ্ছি তাই না দুটোই কাজ চলছে মেলাতে গিয়ে কলা বিক্রি করা হচ্ছে কথাই স্টপ করলো ইল্লাহ বলল না আর আপনাদের শুরু করেই দিল আপনারা তো পজিটিভ বলছেন আর একটা শুধু অপরাধ করেছে এটা হচ্ছে সম্মিলিত বিদাত করছেন কিন্তু বক্তা সাহেব হুজুর জি উনি পুহরী নাস্তিক নাস্তিক হয়ে গেলেন এলাহ নেই লা এলাহ নেই তাহলে বক্তা সাহেব যিনি চা খাওয়া শুরু করে দুধ খাবেন পানি খাবেন পরে একটু মহব্বতের সাথে করে। লা জিজ্ঞেস করলাহ নেই এলাহ নেই বলে আর তারপরে এলাহকে অস্বীকার করে আপনাদেরকে বিদাতি জিজ্ঞেস লাগিয়ে দিলো আপনাদের বিদাত করো নিজে কুবুরি করো নাস্তিকতা তার মধ্যে চিন্তা করুন দেখি বুঝুক আর নাই বুঝুক হ্যাঁ বুঝে করলে এক বিপদ আর বুঝে না করলে আর এক বিপদাত যদি জেনে শুনে করো ফাইন কুন্ত তাদের জেনে শুনে করো তো এটা একটা মুসিবত জানছো তারপরে জানছো বা এটা নাস্তিক নাস্তিক নাস্তিকদের কালমা লাই লাহা মানে কালমাসের কালমা হয়ে গেল ঠিক কিনা যদি জেনে শুনে করো এক মুসিবত আর ওয়াইন কুন্তি যদি না জানো তো ফল মুসিবত আজম আরো বড় মুসিবত কারণ জানাও ফরজ একরা পড়ানো প্রথম শিক্ষা হচ্ছে একরা ইহা ইল্লাহ তার জানতে হবে পড়তে হবে আল্লাহ ফরজ করেছেন তো যদি না জেনে করো তো আরো বড় মুসিবত জানার ফরজ তরক করলে আর ইমানের ফরজ তরক করলে আর আমলের ফরজ তরক করলে আল্লাহ যেন তো বলছিলাম যে আমরা আহলে শুনতল জামাত যারা माना जा सहबाई करुसारी को तरफदारी गोणामी करना बड़ हुजूर शेख बत बड़ आलेम उद्दीन এবং তারা এই বিশ্বাস রাখে যে মানুষ মজুদ্ মানুষ আলেমে দিন মেহনতি মেহনত করেছে বেচারা ইয়ি অসীম ভুলও হইতে পারে আবার ঠিকও পারে যদি তার মধ্যে থেকে জ্ঞান যথেষ্ট ছিল আর মেহনত করেছে মানুষের কল্যাণের জন্য আপনাদের সমস্যার সমাধানের জন্য আর তারপরে ভুল ফতুয়া দিয়েছে এক আর যদি ঠিক ফতোয়া দিয়ে থাকে তাহলে পালাবা ও নেই দ্বিগুণ নেকি পেয়েছে তাঁদের ক্ষয়ক্ষতি না কিন্তু আপনার আমার ক্ষয়ক্ষতি অন্ধ হয়ে ভুলটাও মেনে নিলাম সুতরাং গুমরা হয়ে গেলাম এবং তাদের মধ্যে উদারতা ছিল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 আমার মতটা হচ্ছে ঠিক আমার আমি যেটা মত পোষণ করলাম সেটা আমার কাছে ঠিক কিন্তু ইয়াহ খাতা ভুল হওয়ার সম্ভাবনা আছে আমার কতোয় আর খাতা আমার বিপরীত যেটা বলেছে আমার উল্টো ফতোয়া যেটা দিয়েছে অন্যরা যেটা বলেছে সেটা আমার কাছে ভুল কিন্তু ইয়াহ সব হতে পারে যে তারটাই ঠিক কত উদারতা দেখেন আমি একটি কথা বললাম কিন্তু আমারটাই ঠিক অথচ সেটা স্তাহের মাসা মশাইলে এইসব বিষয়ে এত বাড়াবাড়ি করা যে আমরা অক্ষি আরো একটা একটা ভোতে ভুল করেছে যে বাতিল বিদ্যাতি ফতুয়া দেওয়া না কখন না প্রাণ সন্নাল যদি অনুসারী হয় और मेहनत साथ आल जमात भूल तरह समर्थन मेरा जब्ला शेष कर जमत आल्लाबुल आलमीन फरज वजीब्रद्धा सम्मान कर छोट मने तीन जो गुलीकरणीय सब गुली के तरा श्रद्धारे पालन कररज होक সন্নাথ হোক মোস্তাহ হোক সবগুলিকে শ্রদ্ধার সাথে মেনে চলে আর বেঁচে থাকার চেষ্টা করে তাদের কাছে মধ্যে না এক শ্রেণীর মাদ্রাসা বড় লোকদের মধ্যে বেরিয়েছে টাকা নিচে কাপড় যদি বলেন টাকার নিচে কাপড় আরে এটা তো ব্যাপার এই সব নিয়ে করে অথচ নবী জাহান নামের সুসংবাদ দিয়েছে তাই না জাহান কি সুসংবাদ রয়েছে তাই না দাঁড়ির কথা কেন বলেন এইটা আমার কোন ব্যাপার হলো নাকি কথা দাঁড়িয়ে মাসলাম আবার বলে আরে যার ইচ্ছা হচ্ছে রাখছে না রাখছে আরে গুরুত্বপূর্ণ বিষয় বলেন তার কাছে দাঁড়িয়ে কোন গুরুত্ব রাখেন এটা ছিল। না তরিকা হচ্ছে আল্লাহের আদেশি শ্রদ্ধা করে ফরজ হইলেও যেমন করে তেমনি হজের শ্রদ্ধা করে উমরাদের শ্রদ্ধা করে তেমনি যে কোনো আদেশ রসুল্লাহ সাল্লিসমা তাজ রসুল্লাহ যা দিয়েছেন তা গ্রহণ করো আমা যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা বেঁচে থাকো সুতরাং নিষেধ করা হয়েছে সেটা হালাল হোক আর হারাম সেটা হারাম হোক আর সেটা মকরু হোক অপছন্দনীয় হোক মকরু তাহারি মানে ধূমপান করবেন মকরু সুতরাং জর্দার বলছে মকরু মকরু মানে হুজুররা খাও তাই না জর্দার তাও পান খাও আর দাড়ি কি ওয়াজের থেকে নামিয়ে দিলেন শূন্যতে আর সন্নতে নামিয়ে দাঁড় বলে দাড়ি তো সুন্নত সুন্নত মানে জবাই কর তাই না সুন্নত মানে জবাই কর জি হ্যাঁ এই হচ্ছে অবস্থা আসলে মতের তালিকা এটা নাই যাই হোক কথা অনেক কথাই বললাম আল্লাহ ফকরবুল্লা আলমিনের কাছে দোয়া করি যে কথাগুলি ভালো বললাম আল্লাহ যেন কবুল করেন আর যদি কোনো কথায় ভুল করে থেকে আল্লাহ যেন মাফ করে দেন এবং তা থেকে ফিরে আসার তো দান করেন মতের পূর্বে আল্লাহ ফাকরবুল্লাহ আলমিন সমস্ত গুণা থেকে ভুল ভ্রান্তি থেকে আল্লাহ পাক যেন ফিরে আসার তৌফিক দান করেন আল্লাহ পাক আমাদের শেষ পরিণাম যেন ভালো করেন যে সব ভাইরা এখানে হাজির হয়েছে সকলকে আল্লাহপাক জান্নাতুল ফিরদৌ যেন দান করেন যেইভাবে আল্লাহ পাক খোশনসিব করেছেন ভাগ্যবান করেছেন যে এখানে আল্লাহর দিনের কথা শোনার জন্য বসেছি আমরা আল্লাহ পাক ওইভাবে যেন আমাদেরকে জান্নাতুল ফিরদ্দেশে একসাথে বসার তৌফিক দান করেন আল্লাহ পাক রব্বুল আলমেন আমাদের যারা পূর্বপুরুষর রয়েছেন তাদের গোনা খাদা যেন মাফ করে দেন তাদেরকে জান্নাতুল ফিরদাও দান করেন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 পরিষ্কার পরিচ্ছন্ন लोचना शुरू थे प्रश्न एसारांडार पढ़े क्योंकि मध्य खाली गाए नाम पढ़े नाम पढ़ले शुद्ध हो रही एक भाई जिज्ञेस करवाबा माइज भंडार मरिट खाली गाए नामाइस लज्जा स्थान नाभी थे शुरू कर हाँटूस अवश्य ढाकते हैं तार ढेकार रही है नाम सालेबास हाँ दुई का नाम কাঁধটা ঢাকা থাকে একটা গামছা যেমন কমপক্ষে বা একটা গেঞ্জি হাফ হলেও তো যথেষ্ট একদল বলছেন যেহেতু নাবি শাসম নিষেধ করেছেন সুতরাং নামাজ হবে না আর একদল না নামাজ এই ক্ষেত্রে হয়ে যাবে কিন্তু সে নবিসে নাফারমানি করল তবে অবশ্যই নাফারমানি এতে কোনো সন্দেহ নেই সুতরাং এর সংশোধনের প্রয়োজন রয়েছে এইভাবে নামাজ পড়া ঠিক না গুণাগার অবশ্য হবে কিন্তু নামাজ হবে কি না আল্লাপাক ভালো জানেন নামাজ হবে কিন্তু গুণাগার হবে অথবা নামাজ হবে না দুটি মত ফকাহামদের রয়েছে বাকি কথা হল যে ওর বড় রোগ রয়েছে তাদের সিরকি আকিদা সেসবের সংশোধন করেন কারণ সুফিবাদ শুরু থেকে শেষ পর্যন্ত সবটাই ধ্বংসাত্মক ध्वस कर ध्वस कर दान्ला क्या है भाई जिज्ञेस करके लामी बला है आलोचना क्या उल्लेख कर मिनहजुस्ना এমাম আবু হানিফা শাহি মালিক আহমদ তাঁদেরকে পয়দা করার অনেক পূর্ব থেকে মজাহুন কাদী তাহলে এমাম আবু হানিফার যখন জন্ম হয়নি আল্লাহ সৃষ্টি করেনি শাহি মালিক আহমদ আল্লাবাক সৃষ্টি করেনি তখন এই মজহাব ছিল না ছিল না কোন মজাহটা ছিল এই আহলে সোনল জামাতের মজহাব ছিল রাসেল মজাব সাহাবাহরামদের মজাব ওই মজাহাবের ওপর কেউ যদি থাকে তো সে হচ্ছে আসল মজহাবি সে হচ্ছে আসল মজহাবি আর তারপরে যারা যদি কোরআন এবং হাদিসের সামনে যদি সাংঘর্ষিক হয় ছুড়ে ফেলে দিয়ে বিভিন্ন মত রয়েছে এই বিষয়ে আলোচনা রয়েছে আপনার ইন্টারনেটে শুনতে অনেক ভাইদের রয়েছে তার মধ্যে একটি আলোচনা আমারও রয়েছে যে আইম চার এমাম এবং কোরন হাদিসের অনুসরণ তারা কোরআন হাদিসের অনুসরণের ক্ষেত্রে কিভাবে উৎসাহিত করেছেন এবং কিয়ামতের দিনে এই চার এমাম এদের সাথে সম্পর্ক ছেদের ঘোষণা করবেন যারা এমামের দোহাই দিয়ে হাদিসের খিলাপ কোরআনের খিলাফ সন্নতের রসুলের তরিকার খিলাপ চলবে কারণ সেটা তাদের মজাব তাদের মজাব ছিল হাদিস ফবা মজহাবি হাদিস হচ্ছে আমাদের মজাহ এ কথায় বাবা আনিফা থেকে বর্ণিত রয়েছে সাফে থেকে বর্ণিত রয়েছে অন্য নাইমাই থেকে বর্ণিত রয়েছে এটা হচ্ছে আসল মজাব আহলেসন্ত জামাতের মজহাব আর ওয়াহাবি যেটা বলে সেটা এই নামটা শত্রু হচ্ছে যখন এই আরব জজিরাতে এখানে চলে সেই সময় শাহিদ ভাই শাহিদ রহমতুল্লাহ তকবিয়াতমান এখানে কিতাবুর তৌহদ লিখলেন মহম্মদ আব্দুল্লাহ আর ওইদিকে তকবিয়তুল ইমান রেখে তহিদ এর দাওয়াত শুরু করেন শাহিদ ভাই শাহিদ রহমতুল্লাহ আর তার অনসারী সেই ভারত স্বাধীনতার জেহাদে মুসলিমরা আন্দোলন করছিলেন এবং জেহাদ করেছিলেন যার ফলে তারা দেখলো যে এরা তো একই রকমের কাজ করছে আরবে যা করছে ওই ওই শত্রুদের দেওয়া নাম ওই শত্রুরা এই তোহফা দিয়েছে বিদাত্তের কে যে এই নামটা সহি আকিদের লোকদেরকে যারা সহি রাস্তায় চলে তাদেরকে বলো আর যারা ওই শির কবর মাজার পূজায় লিপ্ত ছিল বিদাতেম বিলাদে ইত্যাদি ইতিসব লিপ্ত ছিল তারা দেখলো যে আমাদের তো ব্যবসায় এটা কমে দিবে আর ইনকাম কমে যাবে তখন ওরা ঘরের এক শত্রুরা এই নামটা দিল কিন্তু ওয়াহাবি বলে না কোন মজহাব না কোনো দল রয়েছে না কোন তরিকা রয়েছে বরং শেখুল ইসলাম মামিন আবদুল্লাহ রহমতুল্লাহ আলাই কোরআনার অনুসরণ নিয়ে মানুষের মধ্যে যে শিরবিদাদের কুসংস্কার ছিল তার সংশোধন করেছেন সংস্কার করেছেন তিনি একজন মুজাদেদ তিনি কোন নতুন মজহায় পয়দা করেন নাই বরং তিনি ছেলে সেই কিতাব থেকে আমরা উপকৃত হইতে পারবেন এবং নাজির বলে থাকি এই ব্যাপারে নির্দেশনা কি रसुल रसुल जीदे जीदे हाजिर उपस्थित द्वित हम सबकि प्रत्यक्ष करा भूल সব জায়গায় একই রকম আপনি মালয়েশিয়া ইন্ডোনেশিয়া থেকে শুরু করে আপনি পশ্চিমে যতদূর চলে যাবেন কোরআন সুন্না যারা উৎস করেছে দিনের দিনের উৎস তাদের কোরআন সুন্না মান হাজি তাদের আপিলা আমার একই রকমের পাবেন কাছাকাছি কিন্তু যারা বিদাত করে বিদাতের শেষ নাই যারা হাজির নাজির বলে তারা বলে যখন মিলাদ মাহফিল হয় ওয়াজ মাহফিল হয় তখন নবী কার্ল হাজির হয়ে যান তার মানে একটু আগে হাজির ছিলেন না হ্যাঁ মহফিলের আগে হাজির ছিলেন এখন হাজির হলেন আমার তাদের কিতাব আছে সব সময় হাজির নাজির তো কোনটা নেবেন হ্যাঁ তাদের আকিত দ্বন্দ্ব রয়েছে নবী সালামকে হাজির বলা এটা আল্লাহর সাথে শিরিক করা নবী হাজির নন বরং আল্লাহরুল আলম তার দিক থেকে তার পরিবেষ্টনের দিক থেকে তার ক্ষমতার দিক থেকে অমা কন্যা গায়েবিন আমি গায়েব নই বাকি সবাই গায়েব হয় আমি যখন এখান থেকে চলে গেলাম এখান থেকে আমি অনুপস্থিত ঠিক না রসুল দুনিয়া থেকে চলে গেছেন এতেকাল করেছেন তখন তিনি গায়েব হয়ে গেছেন এখান থেকে ঠিক না তার আগে তিনি হাজির ছিলেন মদিনায় তার আগে মক্কাই কিন্তু আল্লাহ বলছেন যে আমি অমা কন্যা গায়ব আমি নই শুধু আল্লাহ একমাত্র হাজির হাজির সত্তার দিক থেকে না যে সব জায়গায় আল্লাহ না আল্লাহ তার সাথে সাথে তিনি সেই দিকগুলি বললাম এর সাথে আরো বিভিন্ন দিক হতে পারে আহ সংক্ষেপে ইঙ্গিত করলাম আল্লাহাক রব্বুল আলমীকে হাজির বলা যেতে পারে এই অর্থে কিন্তু আল্লাহকে সত্তাগত দিক থেকে যদি হাজির বললেন তো সেটাও হলুলি আকিদা কুহরি আকিদা হয়ে যাবে হ্যাঁ আপনি যখন দেশে যাচ্ছেন দেখছেন যে আপনি দেশে গেলেন তাই না আপনি যখন হজের মাঠে হজ করতে গেছেন নবীলাম দেখছেন হ্যাঁ নাজের মানে এইটাই হয়। তো নাজের আকিদা ঠিক হলো না ভুল ভুল আল্লাহ পাক একমাত্রাম দেখতে চান আল্লাহ যে তোমরা কি করছো কেমন আমল করছো নাজের কে আল্লাহ নাজের আল্লাহ দেখছেন হাজের নাজির আল্লাহ কিন্তু যে অর্থে বললাম সেই অর্থে বললেন রাতে পাঁচ অক্ সতেরো রাখাতে ১৬ পনেরো করে তাহলে সে ইমান ভঙ্গ করল এটা হচ্ছে সঠিক মত এর উপর সাহবাহামদের এজমা ছিল যেমন সেই হাদিস রয়েছে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 কিন্তু আল্লাহ পাপ সমাধানে বলেছেন ফাইনাজ রসুল যদি কোনো বিষয়ে বা মতবিরোধ হয় তো আল্লাহর কাছে ফিরে আসো আর রসুলের কাছে ফিরে আস পুরান এবং হাদিস বলে যে অন্তরে আপনার ইমান আছে কিনা আপনার মাঝে আর অমুসলিমের মাঝে পার্থক্য আজান হচ্ছে একামত হচ্ছে আপনি মসজিদে আসবেন অমুসলিম রাস্তা বসে থাকবে নাই ঘরে ঢুকবে কিন্তু আপনিও যদি বাইরে বসে থাকেন অথবা নামাজ আপনার আজান হলো ঘরে ঢুকে গেলেন তো কোনো পার্থক্য অমুসলিমের সাথে হলো না আমরা কার অপেক্ষা করছি অতএব আমরা আজকের লাস্ট সোয়াল দিয়ে শেষ করতে চাই আলোচনা একজন ভাই প্রশ্ন করেছেন আমি বিনা অলিতের বিবাহ করেছি এবং বর্তমানে আমার একটি কন্যা সন্তান রয়েছে এই অবস্থায় এখন আমাদের করণীয় কি উল্লেখ্য যে মেয়ে মায়ের বাড়িতে ছেলেকে বাদ দিচ্ছে বিবাহ সম্পর্কে জিজ্ঞাসা করেছে বিবাহ তালাক এই বিষয়গুলি কাজার বিষয় মানে কাজের কাজ এগুলো কোনো দায়েরও কাজ নয় এমনকি মুক্তিও এখানে যদি মুক্তিও জিজ্ঞাসা করেন অনেক সময় বলে যান না চলে যা আদালতে চলে যা সুতরাং এই ক্ষেত্রে ভাইকে পরামর্শ দেবো যে এখানে আছেন এখানে আলহামদুলিল্লাহ মুফতি আম আছেন তার অফিস আছে এবং হায়াতকেবার আছেন সেখান থেকে আপনারা জিজ্ঞেস করে নেবেন যে এই অবস্থায় একটা মেয়ে বেরিয়ে চলে এসেছে এবং বিনা অলিতে বিবাহ করেছেন এখন এর সমাধান কি সেখান থেকে ফতোয়ানিয়ে নেবেন এটা আপনার জন্য নিরাপদ হবে আর আমার জন্য সতর্কতা আপনার তিনবার বলেছেন কোন মহিলা যদি বিনা ওলিতে বিনা অভিভাবকের আর আপন অভিভাবক থাকতে বানানো চলবে না কোটে গিয়ে একজনকে বানিয়ে দিলোলি বানিয়ে দিলো আছে আমরা এতক্ষণ অনেক সহল জবাব শুনলাম এখন আমাদের সামনে আহ এইসজিদের বিভাগ রয়েছে সে বিভাগের সম্মানিত হাফিজুল্লাহ খালেদাল اه انا بتكلم معك من شويه بنجلاديش ما شاء الله ش قلت لهم عشان عشان ان شاء الله اتكين خالد اسلامك سنتر ف If I speak in English, you can understand also, because my Bengladi is a little bit difficult. But inshallah shallah, Sheikh Mouti rahman will teach me, inshallah. So my brother, alhamdulillah, you are welcome at King Khalid Islamic Center. Sheikh Mouti Al-Rahman is a big chance for us to have it. فجزاك الله خير يا الشيخ مطيع الرحمن لتكون ضيفنا في هذه الليلة ونسأل عز وجل أن ينفع بالجميع وأن يغفر لخالد بن عبد العزيز وأن يكتب اجر هذه المحاضرة وهذه الدرس في ميزان حسناته وفي ميزان كذلك حسنات الشيخ مطيع الرحمن وفرصة لنا سعيدة حقيقة أن نستمع للشيخ مطيع الرحمن في هذه المحاضرة اتى الينا جزا الله خير من الدمام عانيا من أجل اخوانه وابنائه وكذلك اصدقائه من الاخوان الانجليزيين لكي يستمعوا فنريد منكم وي وانت فروم يو سنتر كانكال اسلاميك سنتر تكونون قريبين الى هذا المركز وسوف نستضيف الشيخ ان شاء الله كل فتره وي ارجوينت تو انفايت ذا شاء الله <clears throat> within inshallah three months like that he will be our guest inshallah <laughs> <laughs> inshallah uh, with other sheikh inshallah because actually uh, all of the, uh, our sheikh here Bangladesh you know we like them we love them in the sake of the almighty Allah. Wa so again my brother uh, my Camonassu uh, brother uh, all, all if you were uh, the of I শেখন so uh, uh, so uh, وعلى শেখ والتنظيم রহমান ও কেদার মশাই الله خير. فابرادر كوثر كوثر بايكه مناسب وبايز الحمد لله فكوثر جزاك الله خير هو الذي بدا في هذا الترتيب ما وهذا اللقاء فجزاها الله عنا خير جزا الله خير فكان جدا يعني هي واز تو ماتش بيزي اكتشلي كوثر هي واز تو ماتش بيزي فجزاهم الله على وجل لنا خير الجزاء واذا كان هناك تقصير فهو من نحن فأعذرون إذا كان هناك تقصير او لم نقوم بالواجب كاملا فهو من عندنا نحن لكن نسأل الله عز وجل أن ينفع بهذا اللقاء ونحن كما وعدناكم إن شاء الله سوف نستضيف الشيخ ان شاء الله مضيع الرحمن مرات ومرات ان شاء الله لأنني وجدت ما شاء الله خلال نظرتي إلى الوجوه الأخوان ما شاء الله دا يعني دا المركزين الحمد لله في كلمة الشيخ نسأل الله أن ينفع بها ونفع بالحضور جميعا ولا أريد أن نطوير عليكم لأن وجبة العشاء جاهزة فنسأل الله أن ينفع بالجميع وصلى الله وسلم على محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وبركاته سألت بأن أترى النظر اللي يدعوه شيخ عبدالله ينامه الشيخ عبراهيم মালিক খালেদ এই যে আপনার দেওয়া সেন্টার এখানে এটা তিনি দায়িত্বশীল তারপর আমাদের বিশেষ করে সম্মানিত শেখ মত রহমান সাহেবের সুনাম করেছেন তার জন্য দোয়াও করেছেন তার আগে সবার প্রথম তিনি একটু মজা করেছেন যে কিছু বাংলাদেশি ভাষা আমি বলব কেমন আছেন স্বাগতম এ ধরনের কিছু কথা বলে আমাদের মন জয় করার চেষ্টা করেছেন এটা আসলে একটা হেগমত सुसंबाद दिए पुन तीन मासे तीन मास मध्य कि शेख के आर आमत्रण सुबे भाईरा कहे श्रम दिए विशेष आर रिपीट करे कष्ट दमेस अपने किसान जो और आजकल बैठक व सभा सभा অনেক অজুহন তৈবা এই কথা বলেছেন স্বচ্ছ এবং পবিত্র চেহারা আমি দেখছি এই পেছনে একজন ভাইয়ের নাম করেছেন কাউসার তিনি নাকি খুব প্রচেষ্টা চালিয়েছেন খুবই ইয়ে করেছেন চেষ্টা করেন যাতে করে এই সভাটা সফলমণ্ডিত হয় তো আপনারা যারা কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন তা আপনাদেরকে এবং যারা শ্রম দিয়েছেন এই সবার পেছনে এবং যে সাহেবরা এসে এখানে বক্তব্য রেখেছেন এবং অন্যরা যে সমস্ত সাইকরা রয়েছেন তাদের সকলকে আল্লাহ সুবাহ জাজায়ের খারেদিন তাদেরকে তারপরে তিনি আবার প্রথম কথা আবার রিপিট করে বলেছেন যে আমরা আবার চেষ্টা করব সাইককে আনার জন্য এই কথা তিনি বলছেন আর মাঝে মাঝে তিনি ইংরেজি বলছেন আমরা তো অনেক ইংরেজি বোঝেন তো আশা করি যায় এই পর্যমা খুব একটা গুরুত্ব রাখে না একটা ইয়ে করা রুটিন ফলো করা হিসাবে এটা অনুবাদ করা হলো আল্লাহ এখন কর্তৃপক্ষ কিছু পুরস্কারের ব্যবস্থা করেছে ওনারা যে পদ্ধতিতে যাচাই করবে পুরস্কার দেবে আমরা সেখান কাছ থেকে পুরস্কার নেব বলি ভাই কথা কম বলি